I love you. صلى الله العظيم محترم يا عظيم حضرت رسول الكريم صلى الله عليه وسلم سنحن يا عظم يا عظم يا عظم يا عظم تأشده يسوك نعضو কথার মধ্যে ছিল আমলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে সেই হিসাবে খাওয়া দাওয়া পোষাক মেশাদ এগুলো এই সম্পর্কে আলোচনা বেশি হওয়া দরকার আমাদের নিত্য প্রয়োজন প্রতি মুহূর্তে সাথে আমাদের যোগাযোগ হয় দেখা হয় তো নিয়ে আলোচনা সেই হিসেবে একটা আয় নম্বর ছাব্বিশ যে আসলে পোশাক কোনটা কি পোশাক করলে আমার শুকনো আদায় হবে ইসলামের চাহিদা লিখবে ইসলাম কি চেয়েছে আমার কাছে আমাদের তো একটা এটা সমাজের দুই রকম মানুষ আছে এক মানুষ হচ্ছে একটা মানুষ দিনদার না তার এই অনুভূতি আছে আমার দিন দার আমি দিন ধর্ম পালন করি না এই অনুভূতি যা আছে তার সুযোগ আছে সম্ভাবনা খুব কম কারণ সে যা করছে সেটা সেই করছে এই জন্য ফিরে আসার সম্ভাবনা দুই ধরনের মানুষের এই কথা বলে দারি এত কি বললো দিন ঠিক না হইলায় রবীন্দ্রনাথ তারা কারণ তার দিন ঠিক নাই ওইরকম বলবে একটু বাধাগ্রস্ত হয় যে সব জায়গায় মিল্লি এলাকায় যেতে হবে মিল্লি এলাকায় যেতে হবে আজিত তামাশা এইসব বিষয়ে সতর্ক থাকা এমন কথাগুলো ইমান চলে যাবে সুন্না নিয়ে মজাক করা সুন্না নিয়ে মজা করা ঠাট্টা করা ইমান চলে যাবে মন্তব্য করা একটু এটা তো বলেছেন তোমার দিল ঠিক কিনা তার প্রমাণ কি তার প্রমাণ হইলো ভেতরে যদি ঠিক থাকে এটা বাইরে প্রকাশ পায় াতারা বলেছেন যে এই ইমাম যে প্রকাশ হয়ে যায় মুখের ইমান অলরে যাবে মান প্রকাশ পাওয়া যাবে তার আশপাশ আলো কি হয়ে যাবে ঠিক এই বর্তমান ওই জায়গায় পাবে ওই ইমানের দূর ওই রাস্তাকে আলোকিত করে দেবে তার সামনে মোটা করে দেশে তখন তার মুখের ইমান থাকে না যাদের ইমান মুখ পর্যন্ত দিন নিয়ে আকর্ষ আর যাদের ইমান কলমের ইমান তারা শরীর দিয়ে দেয় জীবন দিয়ে দেয় কলমের ইমানকে থেকে হুমকি দিয়ে ধর্মকি দিয়ে মেলে কেটে সেই আল্লাহ আল্লাহাম থেকে আজ পর্যন্ত বহুমুখী ইমান যখন কলবে ইমান তখন তাকে যায় লাভ দৃষ্টি होंगी आप दिल ठीक करें এই বিষয়টা কিন্তু আমরা যে সব ঠিক থাকতে হবে দুনিয়ার ক্ষেত্রে এটা ঠিকই নিচ্ছে দুনিয়ার ক্ষেত্রে যখন ফল নিতে যাবো তখন দেখে নি। ভিতর নষ্ট <laughs> ইঞ্জিন করতেই সমস্যা হচ্ছে actuator inside যে ভিতর ঠিক আছে উপর নষ্ট হই লেকি এসে থাকে গাড়ি যখন চালাই রাস্তায় একটু বাইরে আউট করলে কাট করলে ওই যে টিপ টিগের যেতে পায় কারণ বাই নষ্ট ঠিক আছে বড় পুরো গেইন ইঞ্জিন তো গেইন না চড়ায় না যদি যে গাড়ি বাই নষ্ট শক্তিশালী মজবুত ওইটার মধ্যে উঠেন না কেন উঠেন না যে আমার জিনিসটা বাহ্যিক ভাবে সৌন্দর্য দিনের ক্ষেত্রে এসে আমার ফতুয়া চালু হয়ে যায় যে ভিতর ঠিক তো সত্যি এটা ভুল এটা ভুল আপনার ভিতর যে চিপ এটা প্রকাশ করে দুনিয়া এর কথা বলা একটা ঢোকা একটা আমার ভিতর ঠিক চলতে এটা বললাম সমস্ত অপরাধ করতেছে ভাণ্ডারী নুমরা কি বুঝলাম এই কথা বল নামাজ পড়ে নামাজের সতর্ক দুই রকমের হুকুম এক হচ্ছে আল্লাহ হক মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন মানুষের হকাম যে বিধ্বস্ত যারা আছে তাদের প্রতি গুরুত্ব আরোপ করা হোক কাদের প্রতি গুরুত্ব আরোপ করা হোক ইসাদের প্রতি গুরুত্ব আরোপ করা হোক দুনিয়ার যেটা আল্লাহ রাসূল খান নাই এই আমল মুতারাদিন ঠিক তো সত্যি আল কলম আল খের আল কলম এইটুকু বলেন যে আল কলম আল কলম দিল কি পর্যন্ত যেই খুব কম হয় আমরা দেখছি এই টাইমে যা তাদের সঙ্গে কথাই বলা যায় তুই না নিয়ে আসছি ভাই না বলেছি দেখেন মানুষ এক ভাই আসেনের কর্মকর্তা শেষ করার এই ফেব্রুয়ারি ছাব্বিশ নব্বই তারিখে তো তারা ওই দিন ওই মাহি ওই জায়গায় আলহামদুলিল্লাহ তো এমন জায়গা আমরা যেতে হয় খবর নয় হাজার লক্ষ লক্ষ টাকা দুই ফেমিলি দুই ভাই দুই মাসা নিমন্ত্রণ করে রম অবস্থা আয়ের ছুটি আর যদি বলেছেন জাহান্ন আগুন দুনিয়ার আগুন উনসত্তর গুণ বেশি পা কথাই বলি তুমি কি বুঝো কয়েক বসার এগুলা সবকিছু লেখাপড়া করা হয় না আমাদের কি বুঝায় সবকিছু লেখাপড়া করা হয় না কিছু বিষয় আছে সে অপরাধ বোধ যা আছে তার পক্ষে সহজ অপরাধ বোধ যান তার পক্ষে হেরায় করছি আমি নিজেকে আমার সবকিছু অভিযোগে বিএনপি একটা জনসভা কথা। আমাদের জন্য বুঝাই সহজ এই জন্য ঘৃণা করি যে ক্ষমতা যদি মানুষ মানুষকে বক বৃদ্ধ যে গুজার জন্য বলতে একটা মিটিং এখানে চলতিস ঢুকে যায় কি হবে অবস্থা মারামারি যায় নিশ্চিত মানবে সেই মানুষটাই সেই মানুষটাই আমি আমি কিন্তু একই ব্যক্তি আমি কিন্তু দিন এরখানটাই ওই কথাটা চিন্তা করি না অরসুলের মিটিং তখন হাঁসের মাঠে বসবে জমায় এই যে আমাদের রূপে যাবো কি করে অন্তর্ভুক্ত হবো কন্ট্রোল লাগবে কিনা এটা তো বুঝি না দুনিয়ার ক্ষেত্রে ঠিকই বলি কন্টোল লাগবে তোমার বুঝি না যার কারণে আমার পক্ষে আর একজন একটা আল্লাহ বলেন এই জন্যে যারা মৃত্যুবরণ করে সাহায্যে অবস্থায় দারুন করে দেয় ধোয়া কেন যখন সিঙ্গায় ফুক আসবে ওঠা ওঠো সবাই কবর থেকে সামনে হাজির তখন কি বিচার আছে হবে ঠিক আছে । আল্লাহু আকবার ওয়া আল্লাহু তাআলা হাক্কুমান الرسولুল্লাহ হিসাব করে তাইলে মাত্রা উপায় নাই তারপর মাত্রা বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি দোয়া কই আল্লাহ মাফি না হিসাবায়াসীরা আল্লাহমার হিসাব হাসবি হিসাবায়ালাসীরা হিসাব সহজ করা আল্লাহ আমার হিসাব যেন সহজ হয় বলে দোয়া করি আর রাসূল তাইলে হিসাব হই যদি কষ্ট না পারি তাইলে আপনি বলতেন আবার হিসাব সহজ করা এটা না আল্লাহর রাসূল বলেন হিসাব সহজ করা হিসাব পেশ করা হবে এই তোমার হিসাব আমা এই সহজ হিসাব মানে হিসাব খুঁয়া যোগ কর চলে এই দৃশ্যগুলো দেখা সুযোগ হয়েছে সঙ্গীর আশেপাশে কেউ রক্ত মু তারা জীবিত তাকে লাইক সাপোর্ট দিছে আরো তো এসে এটা সরাইতে হচ্ছে সরাইছে সরাইতে আমার প্রতিক্রিয়া শুরু করতে হলো ঠিক আছে কত ভগবান কত আকুবালে যত আল্লাহ শর্ত পূরণ করবে কবরে নেয় না না তোমার কালামে তিলাওয়াত করার অবস্থা দাও না ও ঠিক আছে তখনই যখন আপনার বাহির ঠিক থাকবে তখন প্রমাণিত হবে আপনার ভিতর ঠিক আছে দunia kendra eta bujhi akhirat er kendra isa poto ami change korani islam e কয়েকদিন আগে আলোচনায় বলেছিলাম সবচেয়ে বড় সুক্রিয়া হচ্ছে ওই নিয়মের যথাযথ ব্যবহার সবচেয়ে বড় সুক্রিয়া সন্তানের এই নিয়ামতকে যথাযথভাবে প্রস্তুত করা এটা ওই নিয়ামতের শুক্রিয়া আসান চলা হচ্ছে যে কোন পোশাকের মৌলিক বিষয় মৌলিক বিষয় এই মৌলিক চারটার বিষয় ঠিক থাকে আপনি যে রকম পোশাক ইসলামী পোশাক হিসাবি ধরে না যেন তোমরা তোমাদের চতুর্ধাকি আলোচনা হওয়া দরকার আগেও বলেছে সতর ঢাকা এটা তিন কারণে নষ্ট হইতে পারে মনে রাখা তিন কারণে সতর ঢাকা এই মৌলিক বিষয়টা বাধাগ্রস্ত হইতে পারে এই যে নসুরির কথাটা পোশাক পরে বলবো এটা কেন এই জন্য যে পোশাকের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো ওই পোশাক পরার পরেও ওই বিষয়গুলো নষ্ট হয় এই জন্য বলেছেন যে পোশাক কারণ সেরকম যে কারণে পোশাক পরে মানুষ সতল দেখেছে এই কথা বলা যায় এর মধ্যে এক নম্বর এক নম্বর কারণ হলো। যে পোশাক করলে পুরুষ এবং নারী থেকে হাঁটু পর্যন্ত হাটুসহ নারীর উপর থেকে হাটুসহ এটা হচ্ছে পুরুষের সতর্ক এটা ঢাকতে হরজ পুরুষের পুরুষের সব অবস্থায় অনুত্তম খোলা সুযোগ আছে সুরত আছে তখনও নিজেকে যতটুকু সম্পদ ঢেকে রাখা হাঁটু ঘুরে রাখার চেষ্টা করা যতটুকু খোলা দরকার যাই হোক মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা মেয়েদের পর্দার মৌলিকতা মেয়েরা যেন আমরা এখন বোরকা তো পড়িসে সুন্দর প্রকাশ পাচ্ছে শরীরভঙ্গি অনুযায়ী পর্দা বোরকা বোঝা বোরকা পর্দা জিনিস না পর্দা বোরকা ছাড়া সম্ভব যেমন আমরা ঢিলে দেওয়া হবে যারা সৌন্দর্য প্রকাশ পাবে না এটা হলে সহজ হয় চলাচলে সহজ হয় যার কিন্তু আমার সৌন্দর্য সৌন্দর্য যদি প্রকাশ পায় এক নাম পদ্মা না চাইবো এটা পরে আসি তিন চার কারণে মানুষের বিশেষ করে মানুষদের জন্য এটা খুব বেশি জরুরি হয়ে উঠে যে এখন আমাদের এমন এমন পোশাকের সিস্টেম যে যে হাতা কাটা বা হাতা চোখ বাবা ভাই বড় ভাই বড় ছেলে স্বামী যার শ্রেণীর পুরুষের জন্য জাননা তো হারানো করেছে। যাবে যা বন এরকম ব্যাপার দায়ী চলে మేద రకతాయ चले बीबी रकताय चले सत्ता रकताय चले भाई ये नमाज क्यों चले हमारे नमाज पूरा है जैसे हमारे है इस दिन इस्लाम को नाम को जिंदा ऐसा नाम को बोलला एक तो यहूदी ताले के ढिका नहीं है सिर्फ ढिका आफत ان يفعل ذلك منكم الا خزي في العياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب رب كريم فكيف لا تؤمنون ببعض الكتاب وتكفرون ببعضه وكرهنا ببعضه وكيف لا মুখোমুখি আলোরা যেটাকে বলতেছেন কঠিন আলোয়ার সহজ শাস্তি ভোগ করার সামর্থ্য আসার দিয়ে আছে যারা মানে তার জন্য আমার ইমান আমার ইমানের পরিচয় মসজিদে যেমন আমি এই বাজারেও মুসলমান ইমানের পরিচয় ঘরের মুসলমান ইমানের পরিচয় এই জন্য আমাদের মাদুদেরকে আমাদের মেয়েদেরকে পোশাক একটু সচেতনতা সৃষ্টি করি তাদেরকে বলি আমরা তারা আমার সাথে তাছাড়া দুনিয়ার যে হাল এখন দুনিয়ার যে অবস্থা ওই অবস্থায় এই জন্য চোর হয়তো ভেঙে যায় কিন্তু নিতে পারবে না শুধু শুধু কেন নষ্ট করবে কেউ আর তোমার আমার মেয়ে তোমার দিদি তারা এই আচর্য সামান্য একটা স্বয় ঘরের সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে রেখে দিয়ে উপকৃত হতে পারবা গোটা দুনিয়া ওইভাবে বানাইছেন বেকারত হওয়া যাবে এটা উপকৃত হওয়ার মতো একটা সম্পদ পুরো দুনিয়া বলেন সম্পদ বলেছেন আহা হাজি কারণে এইরকম বক্তব্য নারীদেরকে আল্লাহ রসুল বলেছেন মাতা হ্যাঁ বস্তু মর্যাদা দিয়েছেন রসুল যে গোটা দুনিয়াটাই ভূগ বস্তু তুমি নিজেও তুমি বলে বসুল খালিমারি আমার বোনকে আমার সন্তানকে ওইভাবে আমার জন্য ফায়দা হবে দুনিয়ার জন্য হবে এটা হচ্ছে পোশাকের একটা মৌলিক বিষয় ভাগা এই মেয়েদের যেমন ছোটখাটো করে যায় ছেলেরাও ছেলেরা আগে কোমর মাপ আর কমরের মাপ নেয় না এখন কোমরের মাম নিচ পর্যন্ত যে জায়গায় এসে থাকে ওই জায়গায় নেয় আজকে আমার শুনে আস যখন রু কোতে যায় তার পেছন দিয়ে লজ্জায় হাঁটতে পার। এইরকম অবস্থা হয়ে যায় আমার বয়সটা খারাপ করতে শুনতে কিন্তু বাস্তবতা ওইটু আমি তোমাকে প্রেম করিবো না এই কথা বলি না আমি বলি ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রাখেন যদি মৌরী বিষয় ঠিক রাখতে পার দেখা যায় কিনা বলতে একটা দিনদার না হলে উপর দিয়া শক্ত করে নিচে ঝুলে পায়ের নিচে পরিমাণ পায়ের নিচে ঢুকে যায় ফ্যাসন হয় চলতে পর্যন্ত পর্যন্ত হ্যাঁ হাসি কি অবস্থা এক কোন দরবারে গেছেন আর রাসূল এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গোরাইর উপরে উঠাও না আসলা না গোরাইর নি কাপড় যায় জাহান্নামে যাবে রাসূল কাছে ভালো লাগে না যেই না দেখছে এখন ইংলিশ পড়া যে শর্ট প্যান্ট ঘুরে ওই মতো স্টাইল আজেবাজে বর্তনা করাപ്പുറে কাপড় নাও আমাদেরকে এখন শেকের কোন বিভাগ তার হাতুর উপরে উঠা হয়েছে এখন বুঝতো আপনার কাছে মনে হচ্ছে ওটা ফ্যাসন উপরে উঠাই সে ছেলে তখন এটা কি হয়ে যায় আজিৎ শরীর শরীর ফুটে উঠছে নামক ঠিক পুরুষদের কেন হয়েছে তুমি শরীর নিয়ে আসলে তুমি তোমার করোব না কথা শোনা তোমার কলক নিয়ে মেহনত করো তোমার দুনিয়া সব স্মার্ট হয়ে যাবে যাবে মানুষ তোমাকে পোশাক করবা ছেলে সবই তো ঠিক আছে মনে হয় চলবে না তোমাকে বলবে কেন পরিচয় করা এই জন্য বলি বলি যে প্যান্ট পড় প্যান্টের সাথে আমাদের শুনি নাই যেন তোমার শরীরের অঙ্কের অংশের অংশ ইসলামের দৃষ্টিমন্দিকে বলছি যে তুমি পোশাক পরে সবরে ধরে না হবে না যেটা রসুল মেয়েদের ক্ষেত্রে বলেছেন এটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য পোশাক পরেও এই দুইটা বিষয় তিন নাম্বার বিষয় হচ্ছে এমন পোশাক যে পোশাক সতরের যে অংশ এই অংশ পাতলা হওয়ার কারণে পোশাকটা পাতলা হওয়ার কারণে ঢেলে ঢেলে সতর ঢেকেছে কিন্তু পাতলা হওয়ার কারণে বাড়ির ভিতরের অংশ দেখা যায় দৃষ্টিগোচ হয় তাই বলে ধরে না হবে সতর ঢেকেছ এই কথা বলা হবে না তুমি পোশাক পরও নাই এটাই যায় একটা আমরা তো জানি যে আমাদের সবাই যাচ্ছে আমরা অনেকে এটাকে উৎসব মুখর করার জন্য নিজে জুমায় চলে আসি ঈদের নামাজে চলে আসি তাকরিগের কিছু মৌসুমি তাকড়ি গড়া আছে যারা জুমা বলতে যাবে অথবা আফ্রিম বলতে যাবে বিষয়ের সাথে এটা লাগে না আমার আর প্রাণ আমরা যারা যায় না তাদের পরবর্তী শেষ গোয়ালায় এইরকম না এইরকম না যাই হোক এই কথা বলছি না আজকের বিষয়টা না সে বিষয়ে যে জন্য বলা কথা করি এত বিশাল করার চেষ্টা অপচেষ্টা করছে কিন্তু পূর্বে দেখলে বা এখন সমষ্টিগত যে কিতাব বাইব এই বাইব বুঝবেন যে কোনো ধর্ম ইন্টারন্যাশনাল না আল্লাহ কয়নি কিন্তি নবীরা আর আমার এই আমাদের কিতামিত আছি আলহামদুলিল্লাহ কিন্তু এর জন্য দোয়া করা দরকার যে আল্লাহ যে মাসালে যারা জমা এখা হয়েছেন তাদের এই মাসে তাদেরকে কামিয়া করে একটা দোয়া দ্বিতীয় দোয়া আছে সবসময় তারপর আলহামদুলিল্লাহ অসুস্থ খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছে ছেলে আসবে কোনদিনের আজার দেয় কোনদিন রাস্তায় করতে হয় মা তো বসে আসে সবাই ঘুমায় সবাই ঘুমায় মা বসে আসেন ছেলে বাবা কি অবস্থা আমরা শান্তি পাই না একদিন মনে আছে বলে যাই প্লেন এর সফর ছিল উত্তরবঙ্গে সৈয়দপুর পুরা সফরটার ভিতরে কাছে আর ভয় আছে যার মা আছে ঘর থেকে বের হয়েছে ঘরে যাই আমার মা বোপটার কাছে একটু মাথাটা নিয়ে আপনার সন্তান আমার সাথে বসা করলে মা বাবার কাছে সন্তান বড় হয় না তারপরে বাচ্চাই আপনি যদি শুরু আসুন তার সাথে তার দিকটা বড় হয়ে যায় এটা গরম আল্লাহ আল্লাহ করি ভাই আমার নাই আমার তো আবার একটা জায়গা আছে আল্লাহ এই জায়গাটাকে আমার জন্য আরো দীর্ঘ দিন আমিও